শুধুমাত্র গল্প পাঠের ব্যাপারে আমরা লেখক লেখক পরিবার ও প্রকাশকদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি কিছু ক্ষেত্রে আমরা লেখক বা গল্পের সত্ত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি গল্প শুনে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান डियो मिर्ची डट कम एसतेफिसियल ब्लूटेक्सबुक मिर्ची आजकल गल्पटी प्राप्तयस्क्य मद्यपान धूमपान और मादक सेवन स्वास्थ्य पक्षे क्षतिकर यह गल्पर समस्त चरित्र और घटनावल सम्पूर्ण कल्पनिक বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য মনোজ সেনের লেখা নীলাঞ্জন ছায়া মনোজ সেনের জন্ম উনিশশো সালে শিক্ষা জীবন কাটে কলকাতাতেই লেখাপড়ায় অতি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি इंजिनियरिंगजीवने जो दें और पशापाशी चले सहित चर्चा रोमांच पत्रिकाय प्रकाशित है प्रथम गल्प सरल अंकर व्यापार ए छाड़ाओ लिखे बहु रहस्य रोमाच भौतिक गल्पन् आजकल गल्प नीलांजन छायर प्रधान चरित्र रेचन विथि और शशांक शेखर मित्र गल्पाठे शमक गल्पे सूत्रधारग्नि शुरू নীলাঞ্জন ছায়া সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছিল দুপুর হতে না হতেই চারদিক অন্ধকার হয়ে এল পাঁচতলার উপর বাতাসের জোরটা বেশি सजल हावए पर्दागुलो मेझेर संगे प्राय समानराल उठते लगल बीथी खावा शेष को टेबिल तुले मौरी मुखे दिए बस बार घर एस और प्रिय रकिंग चेयरटे बसलें ये समय टीवी देखते इच्छे करा तई पासेबिलर ऊपर रखा रेडियो चालीय दिलें सुन क्या जान गई नीलांजन छाय মনে মনে ভাবলেন আজ রাতেই তো গৌতম ট্যুর থেকে ফিরছে কাজেই বিরহে আর বেশিক্ষণ থাকতে হবে না গানটা ভালো করে শোনবার জন্য চোখ বুঝে শরীরটা এলিয়ে দিলেন বিধি শুনতে শুনতে ওর সমস্ত দেহ মনে একতৃপ্ত প্রশান্ত মধুর অনুভূতি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগল তলার উপরে ভিজে মাটির গন্ধ আসে না তবু যেন কল্পনায় তার ছেলেবেলাকার সেই অতি পরিচিত সুবাস বেল জুঁই আর কেয়াফলের গন্ধে মিশে তার সমস্ত সত্তাকে অধিকার করে নিতে আরম্ভ করল ঠিক যেমন হতো হরিমোহনপুরের সামারভিল কেমিক্যাল ওয়ার্কস স্টাফ কোয়ার্টার্সে তার ছেলেবেলায় এটা ভাবাই যায় না যে তার ছেলেমেয়েরা প্রফুল্ল কদম্ব বোন যে কি বস্তু তা জানেই না ঘন মেঘের ছায়ায় জামের বনে যে অন্ধকার গাঢ় হয়ে আসে বাগান থেকে ভেসে আসে আশ্চর্য সুগন্ধ সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তার মনে হতে লাগলো যেন তার জীবন থেকে সেই বেঁচে থাকার তীব্রতাটা কখনোই সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি কলকাতার ধুলো ধোঁয়া ট্রামবাসের বাসের ঘরঘড়ানি আর অসংখ্য মানুষের ঠেলা ঠেলি তার অস্তিত্বের সেই অংশটাকে কোনোদিনই মুছে ফেলতে পারেনি এই চিন্তার মধ্যেই হঠাৎ প্রচন্ড বজ্রপাতের ডঙ্কা বাজিয়ে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো মনে হলো এক্ষুনি যেন রান্নাঘরের টিনের চালের ওপর বৃষ্টির জল আওয়াজ ভেদ করে ভেসে আসা মায়ের গলায় একটা নিষ্ঠুর নাড়ায় হরিমোহনপুর থেকে উপরে এনে ফেলে দিল রাধা মাধব দত্ত রোডের পাঁচতলার ফ্ল্যাটে এ সময় কে আসতে পারে গৌতম তো রাতেই আসছে এখন আবার কে এলো চেয়ার থেকে উঠে দরজার আই হলে চোখ লাগিয়ে বিধি দেখলেন বাইরে একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন তার পরনে নীল রঙের শার্ট ছাই রঙের প্যান্ট চোখে মোটা ফ্রেমের চশমা মুখে কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি একে কোনো দিন দেখেছেন বলে তো মনে হল না একটু বিরক্ত হয়েই বিধি বললেন কে? বাইরে থেকে প্রশ্ন করা হলো এটা কি মিস্টার গৌতম চক্রবর্তীর আমি তার সঙ্গে দেখা করতে আসিনি আমার দরকার তার স্ত্রী বিধির সঙ্গে তো তিনি বাড়িতে আছেন কি আপনি কে আমি শশাঙ্ক কোনো কিছু চিন্তা করবার আগেই তার ডান হাতটা যেন উড়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল চেঁচে বললেন হরে শশাঙ্কা তুমি অস্বাভাব শালো ভিজে জুতো পায়ে এক হাতে একটা ব্রাউন রঙের চামড়ার ব্যাগ আর অন্য হাতে একটা ভিজে ছাতার জল ঝরাতে ঝরাতে ঘরে ঢুকলেন শশাঙ্ক দরজার পাশে টেলিফোনের উপর ব্যাগটা রেখে হাসতে হাসতে বললেন ছাতাটা রাখবো কোথায় বিথি সামান্য বিস্ফারিত চোখে শশাঙ্ককে দেখছিলেন তেতাল্লিশ বছর বয়স অথচ এর মধ্যেই চুলদাড়ি বেশ পেকে গেছে চোখে জশমা উঠেছে তবে সেই অসাধারণ স্বাস্থ্যটি অটুট রয়েছে টোল খায়নি একেবারেই হরিমোহনপুরের দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতের আলের উপর দিয়ে হো করে দৌড়ানো ক্যানেলের জলে সাতার কাটা আম গাছে উঠে ঘুড়ি পাড়া আর বড় বড়দরগার রুক্ষ মাঠে সারা বছর ফুটবল খেলা যে স্বাস্থ্য তৈরি করে দেয় তাকে নষ্ট করা সহজ ব্যাপার নয় শশাঙ্কর প্রশ্ন শুনে বিথি বললেন এক মিনিট দাঁড়াও ব্যবস্থা করছি বলে বাথরুমের দিকে রওনা হলেন হঠাৎ তার ইচ্ছে হল ছেলে মানুষের মতো দৌড়ে যেতে কিন্তু পারলেন না দেখলেন পায়ে পা জড়িয়ে যাচ্ছে বাথরুম থেকে একটা লাল প্লাস্টিকের বালতি এনে শশাঙ্কর পায়ের কাছে নামিয়ে দিয়ে বললেন একটা কাজ করো ভিজে জুতো জোড়া আর এই ছাতাটা এর মধ্যে রাখো জুতো আর ছাতা বালতিতে রেখে শশাঙ্ক হাসতে হাসতে একটা সোফায় গিয়ে বসলেন বললেন কত বছর বাদে দেখা হলো বলতো বিশ বছর পা তুলে দিয়ে ভালো করে হেলান দিয়ে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এবার তোমার কি কি প্রশ্ন করবার আছে করে ফেল তারপরে আমি আমার প্রশ্নমালা বের করবো আমার আর কি দূরে নয় একটা ফ্ল্যাট কিনেছি সেখানে বছরখানে হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর রুগী মারছি আর পয়সা কামাচ্ছি একতলাতেই আমার চেম্বার তৃতীয় প্রশ্নের উত্তর ছেলেপুলে নেই কারণ বিয়ে করিনি তোমার না জানার কথা নয় বিধি হরিমোহনপুর কে যদি ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্য আলাদা কথা হরিমোহনপুর কে ভুলিনি শশাঙ্ক দা ভোলা সম্ভব না কিন্তু তার জন্য বাধা দিয়ে শশাঙ্ক বললেন এর মধ্যে কোন কিন্তু নেই বিধি যা হবার নয় তা হয়নি কটা বছরই বা বিলেতে তিন বছর তার বেশি তো নয় সেই তিন বছরের প্রত্যেকটা দিন আমি বেঁচে থাকতে পেরেছি কেবল হরিমোহনপুরের স্মৃতিটাকে বুকের ভেতর আঁকড়ে রেখে প্রচন্ড শীতে সেই আমাকে জুগিয়েছে উত্তাপ নিঃসঙ্গতায় প্রাণ ভরানো গান ক্লান্তিতে নতুন করে লড়াই করার উদ্যম দেখলুম আমার সেই স্মৃতির হরিমোহনপুর ছিন্ন ভিন্ন হয়ে কোথায় মিলিয়ে গেছে তার আর চিহ্ন মাত্র নেই জানো তোমার যে বিয়ে হয়ে গেছে সে খবরটা পর্যন্ত কোন রকমের ঢোক গিলে সেটাকে একটু নিচে নামিয়ে বিথি বললেন ওরা কেউ জানত না শশাঙ্ক দা মা কাউকে জানায়নি তুমি বিলেত যাবার দশ দিনের মধ্যে বাবা আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে আমরা তখন অকুল পাথারে আর একটা মাস থাকবার অনুমতির জন্য হেন লোক নেই যার কাছে আমরা দরবার করিনি জানো কিন্তু লাভ হয়নি কিছুই কেউ এগিয়ে এসে একজন সামান্য সুপারভাইজার স্ত্রী আর মেয়েকে সাহায্যের হাত বাড়ানোর প্রয়োজন মনে করেন ফলে মালপত্র নিয়ে আমরা যখন হাওড়া স্টেশনে এসে নামলাম তখনও না কোথায় গিয়ে উঠব সেই রাগে মা হরিমোহনপুরের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিল আমি সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে গিয়েছিলাম ওরা আমার সঙ্গে খুবই সসনেহ ব্যবহার করেছিল কিন্তু তোমার ঠিকানা দেয়নি বলেছিল হারিয়ে গেছে এরপর আমার কিছুই করবার ছিল না শশাম কিছু কিচ্ছু করার ছিল না যদিও আজ বলা নিরর্থক তবু তার কারণটা তোমাকে বলছি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়েছিলাম আশ্রয়ের সন্ধানে জ্যাঠাইমা পরিষ্কার জানিয়ে দিলেন যে ওখানে আমাদের স্থান হবে না সেখান থেকে মার বড় মামার কাছে সেখানে থাকতে পেলাম সেটা যে কত বড় পাওয়া যাদের সামনে একমাত্র বিকল্প ফুটপাত। তারা ছাড়া আর কেউ তা বুঝতে পারবে না তাই আমার মামা তো ভাই শম্ভুদাস্ত্রী নন্দা বৌদি যখন তার মাস্তুত ভাই গৌতমের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আনলো তখন সেটা অস্বীকার করার মতোন ক্ষমতা আমাদের ছিল না সদ্য বিএশ করা কুড়ি বছর বয়সের একটা মেয়ের কাছে বিদ্রোহ তখন আত্মহত্যারই আরেক নাম পায়ের তলায় যেটুকু সামান্য মাটি সেটা যে কোনো মূল্যে আঁকড়ে থাকায় তখন আমাদের একমাত্র লক্ষ্য শশাঙ্ক দা আমার মার কথা ভেবে আমার মার কথা ভেবে আমাকে রাজি হতে হয়েছিল শশাঙ্ক ঠিকে হাসলেন বললেন হয়তো ভালোই করেছিলে যে আমার কথাটা আর ভাবনি আমি আজ সেই জন্য আর কিছু না হোক মুখ তো বিহঙ্গ হয়ে থাকতে পারছি কিন্তু মুক্তি আমি চাইনি বেজে আমি বন্ধনই চেয়েছিলাম সেই সোনার খাঁচাটার সন্ধানে বিলের থেকে ফিরে পাগলের মতো কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি কত লোকের কাছে অশ্রাব্য গালিগালাজ শুনেছি কত জায়গায় মার খেতে খেতে বেঁচে গেছি তবু সেই খোঁজা তো আজও বন্ধ হলো না কোন সুন্দরী মেয়ে দেখলে থমকে দাঁড়াই খুঁটিয়ে খুঁটিয়ে তার মুখে আর একটা মুখ খুঁজি লোকে ভাবে আমি দুশ্চরিত্র বদমাইশ আমি কেয়ার করি না কাকে তুমি খুঁজছো শশাঙ্কতা সেই বিধি তো আর নেই আমি তাকে হাত বাড়িয়ে ছুঁতে পারি বিশেষ করে জবে থেকে রাজলক্ষ্মী কলেজের ফার্স্ট ইয়ারের একটি দু বিনুনি করা শান্তশিষ্ট মেয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা তবে থেকে আমার জীবনের সঙ্গে সে অতপ্রতভাবে ওতপ্রত গেছে তাকে কেবল একটা স্মৃতি বলে এড়িয়ে যাব তার কি সত্যি কোনো উপায় আছে বিথি। বিথির মনে হল যেন তার ঘরের সুস্থ মসৃণ আর কঠিন দেওয়ালগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে তাদের আটকানো দরকার কিন্তু আটকাবিন কি করে तर भगुल घूम पोका खेले अथच देवालो ना थे अनभ्यस्त आकाशे नीचे बाचते पर तीधि निजेके दिए बोलेंथा थशा ठिकाना पेले कशाक बाबू हासिली आन दशेक आगे देखते देखल गाड़ी नामते तुम्हें चिंते असुविधा है रवींद्रनाथ ख्यापा परश पाथर चिंते मोटा तुम सब खबर तुम्हार गृहकर् बदलि चाकि एतदिन बहरे बटे बचर खानक आगे इस कलकार हेड अफिसे रिटायरमेंटर आगे এটাই এখানে এসেছেন। শেষ ভারতবর্ষের অনেক পরিপূর্ণ সংসার তোমার বিধি হ্যাঁ পরিপূর্ণ সংসারই বটে ছেলেমে মেয়ে দুটো সারা জীবন কাটালো হোস্টেলে হাজবেন্ড মাসের মধ্যে পনেরো দিন টুরে আমি উৎকণ্ঠ হয়ে এই পরিপূর্ণবাস আকাঙ্ক্ষা আটকে রয়েছে এ বাড়ির কতগুলো ফোটো অ্যালবামের হোলদে হয়ে আসা ছবির ভেতরে শশাঙ্কু গম্ভীর হয়ে গেলেন চশমাটা খুলে মুখের ওপর হাত বলিয়ে বললেন शांत गम्भर अंतर्मुखी तुम्हार मध्य छटफट बेड़ा पागला घोड़ा भेंगे, दार आजो पाई शोरीर, जैनो लागलो। तीर भेरा कान्नारोख जले चे ठेगा ना एक सामले পরিচ্ছন্ন ওপরের খোলস্টার ভেতর একটা আদিম বন্য হিংস্র মানুষ লুকিয়ে রয়েছে যে সবকিছু নিষ্ঠুর ভাবে কেড়ে নেয় ভাসিয়ে নিয়ে যায় বাঁধ ভাঙা বন্যার মতো আজ তো সে সবই পুরনো কথা সেটা ভেতরের তাকে ছোঁয়া যায় না আমার তো কাজ আছে বাইরের পৃথিবীটা আছে অথচ তোমার একাকিত্বটা যেন তোমাকে চারদিক থেকে ঘিরে রয়েছে घूर्णी झड़े मत आभ्य ना करते अग्राह्य करते শশাঙ্ক সেন্ট টেবিল থেকে পা নামিয়ে উঠে দাঁড়ালেন বিধির কাছে এগিয়ে এসে ওর আরত্র মুখটা দু হাতে উঁচু করে তুলে ওর ঠোঁটের ওপর একটা চুম্বন স্থাপন করলেন কোনো বাধা দিতে পারলেন না বিধি অথবা দিলেন না ব্যাপারটা আকস্মিক হলেও তার মনের অনেকটা গভীরে বোধ হয় অপ্রত্যাশিত ছিল না কিছুক্ষণ বাদে একটু সরে গিয়ে জানলা সামনে গিয়ে দাঁড়ালেন শশাঙ্ক যেন বৃষ্টি দৃশ্য দেখতে দেখতে বললেন তোমার ঠাকুমার শোবার ঘরটা মনে পড়ে বিধি উনি মারা যাবার পর घनीता समस्त शिथिल तुम्हें प्रश्न कर लेना लतार गोड़ाटा गया फूल फुटते उत्तर हल মনের ব্যাপার বাগানের নয় আসল কথা কি জানো আমাদের মনটা ওই শোবার ঘরের মতো সেখানে সব অসম্ভব সম্ভব হয় আমরা বন্ধ দরজার বাইরে একরকম ভেতরে বোধ হয় একেবারেই অন্যরকম मध्य खुजे पाए अंतर्गत दुर्दमन पौरुष केन्टा रूपना दूटो मिले बेचे थका तबार बड़ अद्भुत शोबर घर बशाल पृथ्वी आनागोना নিতান্ত ছোট্ট গন্ডির ভেতর অথচ দেখো ওই চার দেয়ালের মধ্যে আমরা সীমাহীন আকাশটাকে টেনে নামিয়ে আনতে পারি আনতে পারি সমুদ্রের উচ্ছ্বাস বসন্তের সুগন্ধ অথবা মৃত্যুর প্রশান্তি কি যা আছে সেটা শুধুই ক্লান্তি এটা ঠিক নয় বিধি এটা ঠিক নয় আমিও এতদিন এরকম কথাই ভাবতাম মনেও তো সব বুঝি শেষ হয়ে মিলিয়ে গেছে ठर घसाय दबानल ज्ले उठबी एसो एसो प्राणहीन দিনগত পাপক্ষয়ের মধ্যে আবার আমরা হরিমোহনপুরের বিথি শুনেছিলেন যে রেললাইনের উপরে দাঁড়িয়ে থাকা কোনো লোক যখন একটা ইঞ্জিনকে তার দিকে ছুটে আসতে দেখে তখন নিশ্চিত মৃত্যু জেনেও সে অসহায় ভাবে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে পালাতে চাইলেও পালাতে পারে না তার মনে হতে লাগলো যেন ঠিক সেই রকম কোনো সুদূর দিগন্তে বিলীন হয়ে যাওয়ার রেললাইন দিয়ে অনেক কষ্টে তৈরি করা নিরাপদ অন্ধকার ভেদ করে তার প্রথম যৌবনের এক তীব্র জ্বালা চোখ ধাঁধানো আলো জেলে ভয়ঙ্কর গতিতে তার দিকে ছুটে আসছে তিনি জানেন ওই আলোর মধ্যে তিনি ছিন্ন ভিন্ন হয়ে যাবেন তবু তবু পালাতে পারছেন না তো তিনি কি পালাতে চান অস্বীকার করতে চান ওই চোখ অন্ধ করে দেওয়া আলোটাকে সেই বিচারে যাওয়ার আগে তার রক্তের ভেতরে মিশে থাকা হাজার বছরের সংস্কার তাকে দিয়ে বলালো তা হয় না শশাঙ্ক দা এটা অন্যায় অনুচিত আমরা যে পাল্টে গেছি সেটা তো অস্বীকার করা চলে না অন্যায় বা উচিত অনুচিতের কথা আমাকে বলো না বিধে আমরা যেদিন ঘনিষ্ঠ হয়েছিলাম সেদিন ওসব কথা বিবেচনা করিনি আজ কেন করতে যাব পাল্টে গেছি কি আমরা আমার ডান কাঁধে পাঁচটা সেলাইয়ের দাগ আছে তোমার মনে পড়ে কই সেটা তো পাল্টাইনি আমাদের বুকের ভেতরে ভালোবাসা ছিল সেটা যা একান্ত ভাবি তাকে অস্বীকার করাটা মূর্খতা কর্তব্য পালন নয় এসো বিধি চলো আমরা তোমার শোভার ঘরে যাই আমি দরজাটা খুলে রাখব তোমাকে আসতে হবে আসতেই হবে আসতেই হবে তোমাকে আর দেরি করো না বিধি তুমি বিধি এসো শশাঙ্ক দীর্ঘ এবং দৃঢ় পদক্ষেপে শোভার ঘরে গিয়ে ঢুকলেন দরজাটা খুলে দিলেন হাট করে বিধি নিজেকে আটকে না রাখার আপ্রাণ চেষ্টায় চোখ পুজে তার কম্পিত শরীর আর মনকে আয়ত্তে আনার চেষ্টায় নিজেকে ব্যপৃত করলেন হঠাৎ আবার একটা দীর্ঘ কর্কশ শব্দে চুমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিধি তার বুকের ভেতরে একটা ভয়ঙ্কর আতঙ্ক ধরফড় করে উঠল এবার নিশ্চয়ই গৌতম কিন্তু দরজার বাইরে যেন অনেকগুলো মেলই গলায় উত্তেজিত কোলাহল শুনলেন চট করে সোবার ঘরের দিকে তাকিয়ে দেখলেন তার দরজা বন্ধ রয়েছে ফ্ল্যাটে ঢোকার দরজার একপাশে পাশের টেলিফোনের টেবিলের উপর কোনো ব্যাগের চিহ্ন মাত্র নেই অন্য পাশে লাল প্লাস্টিকের বালতিও নেই তবে কি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন আর এতক্ষণ সপিং দেখছিলেন কি এখনো যেন তার মুখের উপর একটা সুগন্ধি মুখের স্পর্শ লেগে রয়েছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আচল দিয়ে মুখ মুছে দরজা খুললেন বিধি এই যে ঘুম ছিল না রে চোখ মুখ তো ফুলো ফুলা দেখছি আরে কখন থেকে বেল বাজাচ্ছি এদিকে এ বাড়িতে যে কত ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে তা খোঁজ রাখিস বিধি আশ্চর্য হয়ে বললেন ভয়ঙ্কর ঘটনা এই কথার মধ্যে ভিজে ছাতা ঝাড়তে ঝাড়তে লিফট থেকে বেরোলেন পাঁচশো আটের রণদেব হাজরা বছর দুয়েক হলো চাকরি থেকে অবসর নিয়েছেন আমি নিচে দুজন অফিসারের কাছ থেকে যা শুনে এসেছি বলছি ভিড়টা রণদেবের চারদিকে ঘন হয়ে এলো বাঁচানোচ্ছে মারার দিকেই তার ঝোঁকটা বেশি অন্তত দুজন রুগী আর ছজন রুগী নি যারা সঙ্গে কাউকে না নিয়ে একাতার হিমশিঘর অ্যাপার্টমেন্টের চেম্বারে গিয়েছিলেন তারা নাকি নিখোঁজ এদের সকলেরই জীবনের ইতিহাস আবার এমনই যে ডাক্তার দিব্যি তার আড়ালে আশ্রয় নিয়ে বেঁচে গেছে সে নাকি মিষ্টি মিষ্টি কথা বলায় মহা অস্তাদ এদের দুর্বলতা সুযোগ নিয়ে ভুলিয়ে ভালিয়ে যখন চেম্বারে কেউ নেই নিয়ে এসে খুন করেছে পরে তাদের কয়েকজনের মৃতদেহ কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় পুলিশ আবিষ্কার করে এর প্রথম স্ত্রী ও নিখোঁজ ডাক্তার বলছে সে নাকি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে তবে পুলিশের ধারণা অন্য রকম। দু নম্বর স্ত্রী আর তার মাকে তো একেবারে গলাকাটা অবস্থাতেই পাওয়া যায় নৈহাটি স্টেশনের রেল লাইনের ধারে কিন্তু ডাক্তার এমন অকাঠ্য অ্যালিবাই তৈরি করে যে পুলিশ তাকে ছুঁতেই পারে না তিন নম্বরটা শুনলাম না কি এখনও টিকে আছে আজ সকালে ব্যাটা একজন রুগিনীকে চেম্বারে নিয়ে তাকে ধর্ষণ করেছিল পরে অবশ্যই তাকেও হারিয়ে যেতে হতো তা সেই সময় একজন ইলেকট্রিশিয়ান ঘটনাটা দেখে ফেলে পুলিশ তো অনেকদিনই তককে তক্কে ছিল তারা হুড়মুড় করে এসে পড়ে দেখে এসে গাড়ি নিয়ে পালাচ্ছে তারাও তখন তার পেছনে ছোটে লোকটা তখন উপায়ন্ত না দেখে এখানে ঢুকে এসে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর চলে যায় পুলিশও সঙ্গে সঙ্গে বাড়ি ঘেরাও করে ফেলে তা সব পালাবার রাস্তা বন্ধ করে দেয় অতএব এমন ইঁদুর কলে পড়ে লোকটা এখনও যে বাড়িতে আছে তাতে কোনো সন্দেহ নেই কাজে আপনাদের কর্তব্য হলো নিজের নিজের ফ্ল্যাটে গিয়ে পুলিশের অপেক্ষা করা আর যতক্ষণ না তার আসছে ততক্ষণ দরজা বন্ধ করে রাখা বুঝেছেন এবার যান যান বাড়াবেন না যান ঠিক এই সময় সিঁড়িতে অনেকগুলো ভারী জুতোর আওয়াজ পাওয়া গেল দাঁড়িয়ে রইলেন উদ্যত রিভলভার হাতে একজন পুলিশ অফিসার সিঁড়ি দিয়ে উঠে এলেন সঙ্গে তার তিনজন রাইফেলধারী কনস্টেবল সামনেই বিধিকে দেখে দড়বড় করে বলে গেলেন ম্যাডাম কাঁচাপা চুল মুখে চোখের চশমা আর হাতে ডাক্তারের ব্যাগ নিয়ে শশাঙ্ক শেখর মিত্র বলে কোন একটু আগে এসে ঢুকেছে ভাবলে মুখে যন্ত্রচালিতের মতো হাত তুলে তার সোবার ঘটটা দেখিয়ে দিলেন বিথি सुनें नीलांजन छाय रचना मनोज सें गल्पाठे सोम विथिर चरित्रे अय्तिका शशांग शेखर मित्र भूमिकाय मीर मा दीप्ति घोषे चरित्रे श्री आल्पना मैत्र गधूलि रनदे भरा दीप समब्ठे श्री गधूलि मोहर मोनामी चंद्रिमा नीलांजन छाय गान रचना सोमक एरेंजमेंट रिचार्ड कण्ठ समक गधूलि धनी परिकल्पना और आबह संगीत शुभदीप विशेष उपदेष्टा दीप जनक पुलिस अफिसर भूमिकाय शब्द ग्रहण ए परिचालनि अग्नि शेष हल मन सें लेखा नीलांजन छाय आगामी सप्ताह आो एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे